بسم الله الرحمن الرحيم الحمد لله وصرات صلى الله ورسول الله أما بعد في أنهار الجنة جنة تير نودي بلسن ابن القييم بلسن أنهارها في غين يخدو دن جارت ممسكها عن الفيضاني সেখানে নদীগুলো গর্ত ছাড়া প্রবাহিত হবে তিনি মহাপবিত্র যিনি গর্ত ছাড়া সেগুলো দুই পাশে বয়ে যাওয়া থেকে রক্ষা করেন স্থির থাকবে গর্ত ছাড়াই এ বিষয়ে হাদিস আছে দুর্বল হাদিস আর কোরআনের জহির যে প্রকাশ যে তার সাথে হচ্ছে এই মেলে আল্লাহ বলছেন তাদের জীবন তাহতিহী মুলান তাহা এর ব্যাখ্যা হচ্ছে বয়ে যাবে বলা হয়েছে আমি আগেও বলেছি বয়ে যাওয়া বলতে গর্তের মধ্যে বয়ে যাওয়া আর গর্ত ছাড়াই নদী পুয়ে যেতে হলে পারে মাটি থেকে উঁচু হয়ে যাবে এটা হচ্ছে একটা আলাদা সৌন্দর্য হবে এরকমও থাকবে এটা বলা যায় নদীগুলো এরকমই হবে এটা হচ্ছে হাতে অতিরিক্ত ডিপেন্ড করা গণ্য যেটা উনি করেছেন কবি তার মধ্যে প্রকৃতির উপরে দেখা যায় অতটা ডিপন করা ঠিক না ঠিক না বরং হচ্ছে জহিরের তাই গর্ত থাকবে গর্তের এটাই সৌন্দর্য এটাই হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে পাড়ে নেমে যাবে পাড়ে তাবু থাকবে তো যদি আমি বসে আসে ওদের চলে যাচ্ছে সব মানে ফাও কি মিন ফাও কি কারণ যদি বিস্ফোট নদীর ইয়ে হয় যদি গর্ত না কোনোটা হবে বিস্ফোরক ভিন্ন কিন্তু ওই হবে সব এটা না ঠিক আছে তাদের নিজ দিয়ে বয়ে যাব বসা বসে লাইনি যদি গর্ত সারা বয়ে যায় তো যেভাবে তারা সাবে সেভাবে সেগুলোকে মানে প্রবাহিত করবে দেখা যাচ্ছে হয়তো এই যে মাথা হবে আমাদের এখন আমার ইচ্ছা হচ্ছে কি পারে একটু বসবো এখন আমার দেখতে হবে আমার আমি মনে করলাম বাড়ির বাড়িতে বয়ে গেল এই যে নিজেদের হাতে পরিচালিত হবে প্রবাহিত হবে অমা না আর সেই নদীতে কমতে থাকবে না সৌন্দর্য দূর যায় বলি আসালুম মুসাফা সোমা মাম সোমা খম সোমা আলব খাঁটি মধুর নদী হবে কোরআন আয়তে রয়েছে এরকম সেই আয়তে মূলত পানি পানির নদী হবে মদের নদী হবে এবং আল্লাহর কসম সেই সব জিনিসগুলো এই রকম না সেই দুধ এই দুধ না সেই মধু এই মধু না সেই মদ এই মদ না শুধু নামের মিল اما في اللبذه ولكن هما في اللبذه استمعاني نامل بي هذا وابينهما يسير تشابوه وهو اشتراكا اشتراكا ما بالذاني هه কিসু মিলাছ দেখে কোন নাম্বার আছে যে জিনিস এক না তো মিলাছে দেখা যায় তো পানির কিন্তু আসলে সেটা অন্য রকম জিনিস এই জিনিস না কিন্তু আমরা পানি বলবো গিয়ে রেখে দুধ ছাড়লে দুধের মতো রং আমাকে আমার কি দুধ এটা মানুষের ব্রেনের মধ্যে ওটা ধরা খেয়েছে মানে নাম দিয়ে দিয়েছে ফেনা সমুদ্রের ফ্যানা ব্যাগ শুরু হয়েছে ওই দেখা যাচ্ছে দেখছে ওটাকে ফেনা বলছে বা দেখা যাচ্ছে হয়তো দুধ দেখা যাচ্ছে দুধের মধ্যে দেখতে দুধ কিন্তু মোটেই এক না কারো এক না পুরো মিল আছে একটা সেই কারণে মানুষের অন্তর মানে মধ্যে ওই দুটোর মধ্যে হচ্ছে মানে তারা ই খুঁজে পেয়ে থাকে আমি জাননা জানাদের খাবার তাদের খাবার হবে যেমন তারা তাদের অন্তর চায় এবং পাখি মাংস হবে ঠিক যে পাখিটা অত্যন্ত কোমল নমনীয় সুন্দর হবে আর কি অর্থ হয় হ্যাঁ মানে ফুরুষন যে নরম বিছানাকেও নাইম বলা হবে আবার কোন কিছু দেখতে মোলায়ম সুন্দর সেটাকেও নাইম বলা হবে এই জন্য শব্দটা মানে তাই মানে এরকম একটা পাখি থাকবে তার গলা হবে উঠে গলার মতো আর ওটা উঠন্দ করতো তখন একদম বলছেন ইন্না হলো না সে খুবই সুন্দর তো খুবই সুন্দর তো শুনতে সেখান থেকে শব্দটা নিয়েছে নিয়েছেন তো তখন বলছেন যে ওটা খেতে সুন্দর অসীমান এবং বড় মোটা দেখছে না যে ঘাস ওখান না শেখ হম ভ্যাকসিন ছাড়াই দেখি মানে অফি হাস বি আর অনেক ফল থাকবে বিভিন্ন রকমের ফল থাকবে তাদের ইচ্ছা অনুযায়ী আসবে মোনা হুমিয়া সব আতঙ্কুল ইমানদারদের কি তৃপ্তি না হবে এরকম তৃপ্তি হবে মাংস মদ এবং আতর আতর ঠিক আছে আর সুগন্ধি ও সুবাতাস রায় সুগন্ধি রহ সুবাতাস সুগন্ধি ও সুবাতাস আ বাতাস দেখে মিনাল ফুলের বাগানে সেই প্লেট গুলো সোনার যা যা হচ্ছে মানে বাচ্চা বাচ্চা সব হচ্ছে সেবকরা ওইগুলো নিয়ে দোদড়ি করবে ওগুলো নিয়ে গোরাঘুরি করবে তাদের কাছে শিখি যে মানে তাস্তাহি এখানে দেওয়া হয়েছে আর তালাজ্জ দেওয়া আইনের সাথে তার মানে যখন কোনো কিছু চোখে দেখে ভালো লাগে তখন আমার কামনা সাথে আর কোরানে হয়েছে আমাদের হিকমত আছে সভা হুয়া চোখে দেখার কারণে চোখে দেখে যে মজাটা পায় সেই কারণে কি তার কামনা করার ইচ্ছা লাগে অন্তরের মধ্যে মধ্যে আর এই দুটো জিনিস মিলে ওটা খাওয়া পর্যন্ত পৌঁছায় যদি চোখে দেখি ভালো না লাগাটা জিনিস কেউ হবে ওই যে হলুদ দেয় না খাবারে বলে যে হলুদ কোনো স্বাদ নেই কিন্তু হলুদ দেয় হচ্ছে সুন্দর করার জন্য তো চোখে দেখার কারণে ওটা কামনা জাগে অন্তর মধ্যে আরে দুটো মিলিয়ে তখন খায় অন্ত কামনা জাগে বলি এটা হচ্ছে খাওয়া পর্দায় পর্যন্ত পৌছায় তখন আবার একটা ভিন্ন মশা পাওয়া যায় মজার পর মজা মানে দেখে মজা হ্যাঁ খাওয়ার কারণে কি খাওয়ার কারণে মজা প্রায় ফি সারো হবে তাদের পানীয় যে তাদেরকে পান করানো হবে রহিক বলে মানে মধু কোন যে সরস কোন অমৃত পানীয় এই টাইপের আর তো তাদের সে অমৃত পানীয় রস মানে কোন মানে রস এই টাইপের রহিক তো এমন হবে বা দেখাচ্ছে ওপরটুকু ইয়ে করে রাখে অনেক সময় আসতে ভালো আচ্ছা ভালো গোড় দেয় অনেক সময় মানে লাস্টে মারে তো ওই জায়গায় খতম হবে দিয়ে পরে কি বলছে পরে বলছে যে হচ্ছে আউ্লু কামিস অংশ নিচের সমান হবে তুমি বলছো ভালো করে নিচে খারাপ এরকম না উপরে অংশ যা নিচের অংশটা সবই একরকম মানে এখানে আওয়াল বলতে কোন উল্লেখের মধ্যে আও ছানি হতে পারে আবার এরকম দিয়ে হতে পারে যে প্রথমটাও যা পরে যেগুলো হবে সেগুলো তা এরকম একটা উদ্দেশ্য যেটা বলা হয়েছে কবিতা ভাষায় বুঝলি তখন যে কোনো তার জন্য সুসাজু তার মধ্যে মাথা ব্যথা থাকবে না তার মধ্যে কোন রোগ থাকবে না কোন কমতে থাকবে না দুনিযা মদের তো বৈশিষ্ট্য হল তা তাকে পান করে সেই মাতালের বুদ্ধি কেড়ে নেই অপহরণ আর তাতে এমন কিছু রোগ বলাই রয়েছে যা সে যোগ্য হম থাকারই উচিত এরকম কিছু রোগ এবং উজদান যার আছে মানে ধনী সে ফির হয়ে যায় যার আছে দরিদ্র হয়ে যাবে এটার যজ্ঞ যজ্ঞানী কিন্তু स्थायी मद मध्य दोस्ट अस्वीकार कर पानी साल सब जार मध्य कफुर मिसान से पानी হবে হচ্ছে মানে যারা আমলদার লোকদের জন্য পানি হবে আরকি ঠিক আছে হুম সানি এটা হচ্ছে ডানপন্থীদের ওই যে কাফুর মিশানো হবে সালসাবিল পানিতে এটা হচ্ছে ডানপন্থীদের আর হচ্ছে আবর যারা মানে যারা তাদের পানীয় তাদের হচ্ছে এটার নাম হচ্ছে তাস নিম তাসম মানে অনেকের ইয়ে যেটা কি জানা যাবে এটা কি জিনিস মানে এটা ওরকম কোন কিছু যেটা আসলে জানি না উটের কুজ একথায় তাদের পানীয় সর্বোচ্চ মানোচ্চ মানের পানীয় সানা মসার বিহীন মানে তাদের পানীয় মধ্যে সর্বোচ্চ উঁচু স্তরের সব থেকে বড় স্তরের হচ্ছে পানীয় যুধা বিতাস নিমিন সেটা হলো তাদের এর পানীয়র মধ্যে সব থেকে পর্যায়ে সুরবুল মুখীর রহমানী এটা হচ্ছে নিকটবর্তী লোকেরা তারা পান করবে আল্লাহ নিকটবর্তী লোকেরা যারা কি না আল্লাহর শ্রেষ্ঠ বান্ধা হম সফল মুহুফিল নিকটবর্তী ব্যক্তি তার আমলকে বিশুদ্ধ করেছে পরা তার মধ্যে কোনো খাদ নেই এই কারণে তাকে বিশুদ্ধ পান করতে দেওয়া হয়েছে এই হচ্ছে দুটি বিশুদ্ধ করণিল সেও বিশুদ্ধ করেছে তাকে বিশুদ্ধ করে দিয়েছে হ্যাঁ মানে আমল কিন্তু যারা ডানপন্থী এরা কি করেছে বসে একটু দেখা যাচ্ছে যে গল্প গুজব করেছে আড্ডা দিয়েছে হ্যাঁ কিন্তু সে কি করেনি সে কোন পাপ কাজ করে নিচ্ছে ডান ছিল এরকমই গান দুধে কিছু পানি দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু তারা যেরকম তাদের আমলটাকে বেশি ফেলেছে ওরা খাটিভাবে না করে কিছু কি আরো দেখা অন্যান্য কাজে নামাজের মধ্যে হয়তো কিছু দুধ করেছে হম তাদের কি করা হয়েছে তাদের হচ্ছে এটা ই করা হয়েছে হম আর একেবারে আর যারা ভালো মন্দ দুটোই মিশিয়েছে তাদের আশা করা যায় তাকে আরো ইয়ামিন বা ইতে খেলা মানে দুটো তো না পরে হয়তো ঘুরে আসবে কিন্তু আল্লাহ ফিমা শরীফি তো মিহিমা সারা বিহিমা হাদু খাবার কন দিয়ে হবে কি করে তো খাবার গুলো বের হবে তাদের গা থেকে একটা ঘাম বের হওয়ার মাধ্যমে গা থেকে বেরো একেবারে মিসকের মতো কি সুগন্ধ হবে তার সঙ্গে কিছুই মিশ্রিত হবে না অন্যান্য অন্যান্য যে হচ্ছে রঙের রং হয়তো কোথাও সাদা মিসক মানে ঘাম ধরাম বেরোয় কিছু গায়ে লেগে থাকে না এরকম যে তাতে মিক্সটির মধ্যে হয়তো নিয়ম ছিল কিছু কিছু রঙ হয়তো মিক্সির সাথে মিশিয়ে হয়তো আসবে কিন্তু ওখানে শুধু খাটিসামতুদে তামাল দমির হসে চিকুন হয়ে যাওয়া এই ঘাম বেরিয়ে এসেই পেট চিকুন হয়ে যাবে পেট মানুষের যেরকম দেখাচ্ছে নাকের দিই পানি বের হয় থুতু ফেলতে হয় প্রসাব করতে হয় থাকবে না কি হবে তাদের সেখানে ঢেকুর ঢেকুর আর কি আর যার হচ্ছে যার সুগন্ধ হবে মিসকে এবং তার মাধ্যমে পরিপূর্ণ হজম হয়ে যাবে উত্তম ভাব বিসলিম সবই সহি इमस्लिम एक हम दो हाथी तारा सिंहासने बस राजा আর তাদের ওই সমস্ত মাথার উপরে থাকবে স্বর্ণ খচিত মু হবে সুন্দর সবুজ সুন্দর এবং স্তাবরকের এই রেসমের দুটো হচ্ছে প্রকার রেশমির দুটো জানেন এগুলো ওই পোকা থেকে বেরোবে না যে তার ছড়িয়ে পরে জোড়া ওই লেগেছে যে পোকা থেকে আসে শরীরের উপর জড়াই ভিতরে থাকে না বানামিন তেলকাল বিয়ুদ তার উপরে ওই সব বাড়ি বাড়ায় ওই সব বাড়ি মানে যেসব বাড়ি থেকে আসে আরকি মাকসা যেরকম জাল কি করে ওই গুটলি ফাঁকি হয়ে মানে ও থাকে ভিতরে আর পাদ করে কি করে মানে ওই সময় ইয়ে করে ফিরে যায় তো হচ্ছে আসবে না তেলকাল বইটা তোলো আর কাত্তান হচ্ছে সন সন সন বলতে এই সন ইয়ে না মানে সন ফ্রুতের মনে হয় সন মানে ইয়ে সনাত সন তো শ্রুত ইয়ে নাকি খর ছন খড় বোঝাচ্ছে আর কি মানে পাটের আসটা আসবে কাত্তান একটা আলাদা ইয়ে আমি বৃষ্টি খানে সন কাটার আমাদের পোশাকের মতো করে উদ্দেশ্য হচ্ছে না মিনোয়াল জিনিস মানে তার पोशाक जा फल फेटिए फल फेटे ग्रे आस पोशाक ठीक तुम तो नोमान देखे गाचर नाम शाखायक नोम এই গাছ ওরকম ফেটে তার ভিতর থেকে কিছু একটা বের হয় কিছু বের হয়ে আসে তাই বলতো তুমি তো লালওয়ানি যে সাদা সবুজ হলদ লাল ভিতার মতো সুন্দর সুন্দর রঙের সব হবে সুলতানি ওই পোশাক গুলো হ্যাঁ এখানে আমার করে ফেলেছে কাকুর অবুদ্যান আছে মানে পোশাক হচ্ছে ময়লা কাছে যাবে না যা কি না পুরনো করে ফেলে মানে আল মুখর দান আছে মানে ওই ময়লা গুলো কি করে পোশাক কে লবি হ্যাঁ নিয়ে যায় সেই ময়লার দিকে কি যাবে না মা লীল ফিহিনী পুরোনো হওয়ার কোন রাস্তা নেই মানে পুরোনোর কোনো ক্ষমতা নেই কারো একটা বলছে কাবি ভাবে হ্যাঁ পুরনো হওয়ার কোন রাস্তা নেই অনাশি মিনাল আত্ম নারীর মাথার উপরে যে নাসিফ অর্থাৎ তার উন্না দু দুনিয়া হবে না ভাবি চাষে যেটা পোশাক পরে থাকলেও তার চোখের বৃষ্টি ওই পার মানে মানে পার যে গোড় গোছা ভেদ করে মগজ পর্যন্ত চলে যেতে বাধা দেবে না দেখা যাবে পায়ের ভিতরে মজ্জা দেখা যাবে ঠিক যেভাবে একটা হচ্ছে কাশের গ্লাসের মধ্যে লাল যদি পানীয় থাকে দেখা যায় এইবার কাসের গ্লাসের লাল পানীয় দেখতে কেমন লাগে এজন্য ধরনের দিকে থাকে দেখা যায় সেটা সেভাবে দেখা যাবে তাদেরকে মজাই লাগবে আর অথবা উদ্দেশ্য মজা দেখা না আঁকি করতে সব মানে হাতে নিয়েছে এটা হলে যেন মজা দেখা যাবে না যে তার মুখটা দেখতে পাবো মুখ দেখে আমি তো তার মুখ দেখবো আমি তো আমি আমাকে তার মুখে টাকা কামু দেখা না। মাসাল এটা অনেকে অনেক সময় ভুল করে খেলে বলছে না যে সে সাদিয়ে গিয়েছে হচ্ছে পচুর করতে গিয়ে দেখছে যে একটু মাটি কাদা মাটি তুলে দেখছে সুগন্ধ মাটিকে বললাম মাটি তুমি সুগন্ধ হলে কি ভাবে তখন মাটি বলছে যে আমার কাছে একটা গোলাপ গাছ একদিন ছিল খেতে সুগান দিয়েছে তো অর্থাৎ বলতে চাইছে ভালো লোকের সাথে থাকলে পারে হ্যাঁ এইবার বর্ণনা করবে কম আজ এমন ভাবে মনে হয় আসলেই সাথে কথাবার্তাটা হয়েছে কোন কাধার প্রশ্ন হবে না যে বুঝেছো এরকম যে শেখ সাথে কথা বলতে আসলে একটা মাজাজ রূপক মানে কবি কবি বলে না কবিতা যারা আছে সে জানে যে কবিটা হচ্ছে কিভাবে ইয়ে করে মানে কথা বলে ঠিক আছে কারণ রিয়েলি ঘটলে পারে উনি শুষকন্ধ নাফে গন্ধই পেত কারণ গোলাপের ফল পচিয়ে দেওয়ার পরে আর কোন রিয়েলি দিকে ঘটতো কারণ গোলাপের ফুল পড়েছে কি করবে না এখানে ইংরেজি আরবি এবং গণিত এসব বিষয় শেখানো হয় আমাদের শিশুরা লিখেছে ভাত সুন্দর করার প্রচেষ্টা থাকে এটি প্রচেষ্টা আর আমাদের ছেলেমেয়েরা ইংরেজি ও আরবি তো কথোপকথন করতে পারে যে ভালো বাংলা থাকে না বাংলা কথা বলতে গেলে আর লেখে সাইনবোর্ড এখছে যে ইংরেজি এবং আরবি তো অন গোল কথোপকথন বলতে যাই হোক তো হচ্ছে আর কি হ্যাঁ যেভাবে কাছে বোতলের মধ্যে যেভাবে দেখা যায় সেভাবে ওসাইম বলেছে যে দেখো তুমি মনে করছো যে হয়তো কিরকম দেখাবে ভিতরে মজ্ দেখা গেলে কেমন দেখাবে আসলে চিন্তা আলাদা একটা খেদর আসে ই খেতুর আসে একটা হলো আলজেরিয়া থেকে আটি দেখা যায় শস্য আটির ভিতর থেকে দেখা যায় তবে বলছে কেমন লাগে ভালো লাগে এগুলো ভালো সুন্দর কিন্তু আমার কাছে কথা হলো এটা আমি সেদিন বলছিলাম ছেলে মানুষের তেবা পরিবর্তন করে দিয়ে পুরস্কার দেওয়া আমার কাছে আমার কাছে এটা মানে আমার কাছে ইয়ে না মানুষের যা তেবা ছাড়া থাকবে সে অনুদায় দেওয়া মানুষ একটা মেঘ তার ভিতরে মদ দেখা পছন্দ করে দেখা না এগুলো হবে অনেক হাত সহি আমি সামগ্রিক ভাবে বলছি যে এমন এমন হাজার সেই খাটটা হবে আকার সময় এবার লিফ্ট লাগবে সেখানে উঠতে এগুলো আসলে মানুষের একটা মানে ধারণাটা দেওয়ার জন্য এরকম ভাবে বর্তমান প্রবাহিত হওয়া আমার কাছে মনে হয় তো মানুষের তিবা পরিবর্তন হয়ে যাওয়ার প্রয়োজন নেই বরং হচ্ছে ঠিক থেকে যেটা স্বাভাবিক আর এরপর কথা হচ্ছে কি হয়তো রকম হলো কিছু কিছু এরকম কোন মানে বগস দেখব দেখো কথা থাকবে এগুলো চিন্তা করে না আবার দেখছি বেশ ভালো আকারে ধরে ধরে যে এরাও দেখছে যে দুটো স্ত্রী হবে বলা হয়েছে মানে ভিত্তি করে যেখানে বেশি বলা হয় সেখানে তার অথচ সর্বনিম্নকেও দেওয়া হবে দশ দুনিয়া দুনিয়া খুনের বাচ্চা মানে সমান দিলে পরে খুশি হবার মত হ্যাঁ দশগুন দেওয়া তো বাচ্চা কত রকম করে আল্লাহ তাকে যেন আল্লাহ আশা পুরা না করুক তার দুটো বেশি বেশি নিয়ে হ্যাঁ মানে মনে প্রে খুঁজে খুঁজে সেহী আমার এত বাবা হা বিছানা এবং তৎ সংশ্লিষ্ট বিছায়ুস্তাবেন কদবত্তি না হচ্ছে তাদের বিছানা মানে তাদের বিছানা পিছনের অংশ মানে এই যে ভিতরে এটা ওয়ার এই যে কাপড়টা মনে কর কাপড়টা কেউ কি ভালো করে সেভাবে ভালো কাপড় বা নকশাওয়ালা কাপড় করে এর কোনটা আছে না জমাতে ব্যাংক ঠিক আছে তাহলে তো তাহলে কি ওর ভিতরে থাকবে তারপর ভিতরে একটু তাহলে এর উপরে সকাল আসের রাতে এটা উঁচু হবে এবং মানে খাটের উপরে হ্যাঁ থাকবে সে এবং তারাপদ নিরাপদ একটা গুরুত্ব আছে এটা হচ্ছে এরকম যে হয়তো বিশেষ করে কল্পনা করেছে মনে করেন একটা ইয়ে প্রেম সেখানে তো দেখে একটা হ্যাঁ একটা একটা মানে ভয় রয়েছে হাবিব বলছে না তার মানে বৌদ্ধ এখন যেরকম করে মানে আগে তো কোন দিন ছিল না কোনো বহু দিন পরে ওই ওই দিনটা কোন না না না কবিতা ঠিক আছে আমার নিজের চোখ কাপড় শেষ করলাম আল্লাহ আল্লাহ করলাম দেখেছি আর কি আমার নিরাপদে হ্যাঁ এখানে আওয়াজ আওয়াজ ইল মানে হচ্ছে ওই নিন্দুক বা নিন্দুক নিন্দুক আনি আর কি মানে মূলত মানে এইসব ব্যাপারে আকাশ ভাত পুড়ে যাচ্ছে যেগুলো স্বাভাবিক যেগুলো এই জন্য গুরুত্ব আছে না বুঝতে হবে না বিলো আবার ঠিক আছে কিন্তু আবার তারা কি করবে তারা সোফার উপরে বসে গল্পগুলো করবে এত হাত দাশা নেয়াল আর কি মা তার হেফিনী ফির খালো তিয়ান্তা জিয়ানি বা কি করবে তারা সোফার উপরে বসে গল্প করবে দুজন ঠিক এবং তারা হচ্ছে নির্জন বসলে পারে প্রেমিকা কি বলতে পারে সেসবই বল ধরা কল বালিশ টাইপ এর হ্যাঁ অসায়িস নামারেখ হচ্ছে তো শোক তাকিয়া বলছে আর কি তাকিয়া তো আর ধারাবিয়া তো কার্পেট মানে গালিসা কত যে গালিচা কত যে কোল বালিশ হ্যাঁ সব যে সারি সারি যে সেখানে এবারে শোধা যাবে বাবা তাহলে তো খাওয়ার পর আরাম করা ঠিক আছে হোলা ফির না রান্নেরান্নদের হচ্ছে অলঙ্কার আদি সেখানে কি হবে অলঙ্কার হচ্ছে হলুদ রত্নের ঝাবার জাদে এগুলো আগে বলেছ কি কি বাংলা আমরা বলছেন মণি মুক্তা মানিক্য হা দহর যাচ্ছিন <laughs> ছেলেদেরও থাকবে অলংকারী যারা দুনিয়াতে পড়েনি ছেলেরা দুনিয়াতে দুটো কারণে শোনা আবার শিখা নিষেধ সাদুশ্য করা তুমি কি শোনো নি যে তারা অলংকার পড়ে থাকবে ওর স্থান পর্যন্ত এই পর্যন্ত যদি এরকম এরকম থাকে হ্যাঁ গলা গলা একটু থাকবে তো এরকম ভাবে অলংকার পরে থাকবে একটু ভাবলা খুব তালে তালে খুব সুন্দর সাজানো থাকবে ঠিক আছে এই পর্যন্ত আর এই পর্যন্ত প্রাকৃতিক করে বলেছেন যে এই পদ্ধতি তো অলঙ্কার পড়া হয় না ন ইন ইনেরে পড়া আছে এই পর্যন্ত তো কোনো আলোচনা করে না তাই ওখানে অন্য করার ব্যাপারটা আর কি করে তারপর প্রত্যেক করেছে আলিয়া না ফি হাযা ওয়া ফিহি ইনদাহুম কওলানি এই কারণে ফকীরা এভরিশে দদু অলঙ্কারের জায়গা তো হচ্ছে এই ঝন্ডাইন হ্যাঁ মানে যেরো আইন ও বলা যায় হম আর এদিকে হচ্ছে এই পর্যন্ত অনুপুর পড়ে কেটে পড়ে কিন্তু এই আর কি দেখে তো এখন হচ্ছে মানে পরে কি বলছে যে এটা তো হচ্ছে এই পর্যন্ত অলঙ্কার স্থান নয় মতে আছে অফি হাহুম কৌলান দুটো মত আছে বিষয় ঠিক আছে সঠিক মত হলো যে এই কোন শেষ এটি কি কাবের শেষ আদালকি কোরআন বলা হয়েছে কোরআন ফিল করে দো তাজানি মহনাল্লাহ সীমা কে অতিক্রম করো না না। আবার কুমিও এখানে কোন বাদ হবে কোনো ধরনি যে পাড়ে সে তার অব্দুল তাকে বাড়িয়ে নিকনা এসছে রাজেশা সই হচ্ছে ওটা মাউকুব আতা হচ্ছে আগের রাবি ফাউ খাওয়ানি ওপরে রাখবেন ওই যে ফলে গুল রু এটা মাকুফ বলা হচ্ছে আবহাওয়া নিজস্ব থেকে বলেছেন এবং হচ্ছে যারা জ্ঞানী লোক তারা বুঝে ফেলেছে যে কোনটা তার কথা কোনটা কথা কারণ গোররা সম্ভব নয় এটা নিঃসন্দেহে আর পরিমাণ বাড়ানো এটা না এদিকে বাতা হয়ে গেল মুখের থাকলে এই জন্য গরুর বাড়ানো যায় না এ বিষয়ে কোন সন্দেহ নেই এই বিষয়টা অতি স্পষ্ট শেষ তাই তো